বাংলা মানবতা সমাধান আসসালাম আলাইকুম ওরি ওবরকম ও আসাহ সম্মানিত সুধি ও দর্শকবৃন্দ আমরা আরবাইন নবী এর যে ব্যাখ্যা পর্বে দুই নম্বর হাদিসের ওপর পরপর দুটি দর্শ আলোচনা করেছি প্রথম দর্শে আমরা ইসলাম সম্পর্কে দ্বিতীয় দর্শে ইমান সম্পর্কে আলোচনা করেছি আজকে চলে যাব আমরা ধারাবাহিকভাবে তৃতীয় পর্বে আর সেই পর্বে জিব্রাহিল রসুল সাল্লাহ্লামকে যে প্রশ্ন করেছিলেন সে প্রশ্ন নিয়ে ইব্রাহীল রসুলকে প্রশ্ন করেছিলেন মুহাম্মদ তুমি আমাকে আখবরিনীলান সম্পর্কে বলো রসুল সাল্লুসাল্লাম তার জবাবে বললেন হল তুমি আল্লাহর আবাদত এমনভাবে সম্পাদন করবে যেন তুমি আল্লাহকে দেখছোল থেকুন তরাহ তুমি যদি সে আল্লাহকে না দেখে থাকো তাহলে এই কথা বিশ্বাস করু যে ফ্না হাঁকা তিনি তোমাকে দেখছেন এহসান একটি মৌলিক বিষয় এজন্য রসুল সাল আলাই হুসাল্লাম বলেছেন ইন্না ক্যাব এসান প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রব্লা আলম এহসানকে অবদারিত করে দিয়েছেন এহসান হচ্ছে কোন কর্মটি যে কোনো কর্ম যে কোনো কাজ পরিপূর্ণ নিষ্ঠার সাথে সম্পাদন করা যে কাজের মধ্যে কোনো প্রকার ত্রুটি ঘাটতি শূন্যতা কমতি অথবা যে কাজের মধ্যে কোনো প্রকার ফাঁক ফুকর থাকবে না যেটি সোলোয়া ক্যামা হাকু যেভাবেই মতলুব যেভাবেই চাওয়া হয়েছে সেভাবেই সম্পাদন করা হচ্ছে এহসান এহসান এবাদতের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যখন আপনার রবির এবাদত করবেন ছোট আবাদত বড় এবাদত এবাদতের যে কোনো প্রকার আবাদত হোক সেটি যখন আপনি সম্পাদন করবেন আপনার জন্য আবশ্যক হলো অহসান অহসান ব্যতীত কর্মটি নিষ্ঠার সাথে সম্পাদিত হবে না কর্মটি যথার্থ হবে না যেমনটি চাওয়া হয়েছিল সেইভাবে হবে না তখন আল্লাহ রবল আলমিনের দরবারে সেটা অ্যাকসেপ্ট হবে না গ্রহণযোগ্য হবে এর জন্য অহসান হচ্ছে যে আপনি যখন আবাদতের মধ্যে দাঁড়াবেন ধরে নিন আপনি সলাাত আদায় করতে দাঁড়িয়েছেন নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখন আপনি কোথায় দাঁড়িয়েছেন কার দরবারে দাঁড়িয়েছেন কেন দাঁড়িয়েছেন কি জন্য দাঁড়িয়েছেন কি করবেন সেগুলি সামনে রেখে মনে করবেন দাঁড়াচ্ছেন যাকে আপনি দেখছেন তার অর্থ হচ্ছে আপনি পরিপূর্ণ হৃদয় মন উজাড় করেই আপনি সালাদ আদায় করবেন কাদ আফলাহল আল্লাহ আল্লাহ বলেছেন ওই মমিন যারা তাদের সরাতে বিনয় নম্র হলো একাগ্রচিত্ত হলো একাগ্রতা ব্যীত কোনো আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না এজন্য এসানের সাথে কর্মটি সম্পাদন করতে হবে আল্লাহ রব্বুর আলমিন আপনাকে দেখছেন আপনি আল্লাহর চক্ষুকে ফাঁকে দিতে পারবেন না সুতরাং আপনি এই বিশ্বাস নিয়ে কর্ম সম্পাদন করুন কিয়ামতের মাঠে আল্লাহ যখন বিচারের জন্য দাড়িপাল্লা তিনি দাঁড় করাবেন সকল প্রকার আপনার জীবনের কর্ম আল্লাহ বলছেন যদি সেটা মেফকাল খারদ সরিষা পরিমাণ হয় অনুপরিমাণ হয় সেটাকেও আমি নিয়ে আসবো সেটাকেও আমি উজনে তুলব অবকাশ নেই ফাঁকি দেওয়া তুই মাঠে মান্দা এমনও আমলগুলি দেখতে পাবে তার রেকর্ডে তার আমল যেগুলি সে কোনো দিন পাপি মনে করে নেই ভাবেও নাই সেগুলি যদি সেইগুলি সেভাবে তুলে ধরা হয় তাহলে বড়ো বড়ো পাপগুলি কেমন করে তুলে ধরা হবে একটু চিন্তা করুন বন্ধু একটু চিন্তা করেন হে মুসলিম একটু ভাবুন যে আপনি কার সামনে দাঁড়িয়েছেন আপনি যখন নামাজ দাঁড়াবেন তখন মনে করবেন এটাই আপনার জীবনের শেষ নামাজ মহিয়ান গরিয়ান মহান সত্তার সামনে আপনি দাঁড়িয়েছেন তাহার আজমত্ব তার কদরত্ব তার মাহাত্ম তার বড়ত্ব তার জালালত তার কিবড়িয়া সেগুলির সামনে রেখে যখন আপনি শ্রদ্ধা অবনত অবস্থায় মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের জন্য আবাদত করবেন তখনই সেটি হবে এহসানের সাথে সম্পাদন করা সুসালয় আরি ওসাল্লাম যথার্থই বলে দিয়েছেন যে প্রত্যেকটি কাজে আল্লাহ এসানকে অবদারিত করে দিয়েছেন এমন কি আপনি যখন একটু পশু জবাই করবেন সেই জবাইটাও যেন যথার্থভাবে হয় আপনার প্রয়োজনীয় ছুরিটা ধারালু করে নেন অস্ত্রটা ধারালো করে নেন পশু যেন কষ্ট না হয় আপনি সেভাবে কাজ করেন সেখানেও আপনাকে আহসান করতে হবে কাউকে কষ্টে দেওয়া কারো কাজে ব্যাঘাত সৃষ্টি করা কারো ক্ষতি সাধন করা সে ব্যাপারে আপনাকে কাজ করা যাবে না এহসান এমনটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্যই একজন ব্যক্তি যখন সত্যিকার অর্থে আবাদতকারী হয় তখন সে প্রত্যেক সে হয় মহসিন আর আল্লাহ আলামিন রবাহিন যারা এহসানের সাথে কর্ম সম্পাদন করে তাদেরকে আল্লাহ রবাহ আলমিন একান্ত ভালোবাসেন অতএব আল্লাহর ভালোবাসা পেতে গেলে আপনাকে সেই মর্মেই আহসানের সাথে কাজ করতে হবে জিবরি আমিন রসুল সাল্লাহ আলিউসাল্লামকে পরবর্তী প্রশ্ন করলেন মোহাম্মদ এবার আপনি বলুন এবার আপনি বলুন এ ব্যাপারে যে প্রসালাম জবাব দিলেন প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারীর জানেন না বেশি এর অর্থ হল যেটি এমন একটি বিষয় যার একমাত্র মালিক মহান আল্লাহ সুহান হালার কাছে প্রশ্নকারী যে আপনার যেমন জানা নেই আমারও সেটা জানা নেই তার এলিম আমার রবের কাছে কখন হবে কোন মুহূর্তে হবে কি অবস্থায় হবে এই এলিম পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ রবুল্লাহ আলমী দান করেন নেই এজন্য আল্লাহ আল্লাহর আলমে বলেছেন তারা জিজ্ঞাসা করবে কেয়ামত কবে হবে তার জবাবে তুমি বলে দাও আল্লাহন বলছেন যে এই ব্যাপারে তোমার কি জ্ঞান আছে তোমার কি জ্ঞান আছে কাজেই এই ব্যাপারে আমাদের নবীর জ্ঞান নেই এই ব্যাপারে কোন সৃষ্টির জ্ঞান নেই কোনো ফেরেস্তা মণ্ডলী কেউ জানেন না এই এর একমাত্র মহান আল্লাহ সুভায়ানহু ও তা আলার কাছে রয়েছে এরপর জিবরিল আমি রসুল সাল্লাহ আলিউসাল্লামকে বললেন তাহলে তার কিছু আলামত তার কিছু নিদর্শন আপনি আমাকে বলুন এবারে রসুল সাল্লাহ আলিউসাল্লাম দুটি আলামতের কথা এখানে উল্লেখ করেছেন এই আমত সংগঠিত হবে এবং কেয়ামত সংগঠিত হওয়ার আগে অনেক আলামত অনেক লক্ষণ অনেক নিদর্শন প্রকাশিত সেগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে আলামতে সোহরা আলামতে কুবরা কিছু আলামত হবে বড় আলামত কিছু আলামত হবে ছোট আলামত কিছু হবে বড় বড় নিদর্শন সংগঠিত হবে কিছু হবে ছোট ছোট নিদর্শন প্রিয় নবী সাল আলিউসাল্লাম জিব্রিল আমিনের প্রশ্নের প্রেক্ষিতে দুটি আলামতের কথা বললেন একটি আলামত বললেন যে এমন এক অবস্থা হবে আনতালিদর এমন একটা যুগ আসবে যে যুগে অযোগ্য শাসক অর্থাৎ যারা দাস ছিল যারা অবহেলিত ছিল সমাজে অপান্তও ছিল যাদের কোনো যোগ্যতা নেই এরকম অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসবে এবং তাদের অযোগ্যতা দিয়ে দেশকে শাসন করতে চাইবে তখনই সবখানে বিভ্রাট দেখা দেবে সবখানে বিশৃঙ্খলা দেখা দেবে এমন অবস্থা হবে যে সন্তান তার মায়ের কথা মানবে না মায়ের উপরে শাসন করবে অথবা সেই রকম সেইরকম নিয়ে সে তার মায়ের উপরে প্রবুত্ব বিস্তার করবে এভাবেই সে নিজের মানে অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করে এবং আরেকটি আলামত সম্পর্কে রসুল সাল আল ইসলাম বলছেন রসুলসল্লিয়াল্লাম পরবর্তী আলামত সম্পর্কে বলছেন যে এমন একটি অবস্থা আসবে যে নগ্ন পদ, দরিদ্র এরা এবং মেষচারক এরাই হবে কি যথাযথ আবার ফিল বনিয়ান শুধু ও দর্শক এ পর্বে আমরা বিরতি নিয়ে আসতেছি এরপর আমরা এ প্রসঙ্গে আলোচনা করব এখন আমরা সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি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 তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আলকুরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন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 রক্ষারী দেখুন আল্লাহ সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 দর্শক বিন্দুরী বিরতির উপর ফিরে এলাম আমাদের আবার সেই পূর্ব নির্ধারিত আলোচনায় যেখানে আমরা উল্লেখ করেছিলাম যে রসুল সাল্লিউলাম দ্বিতীয় একটি বিষয়ে সেখানে আলোকপাত করেছেন এমন পরিবর্তন হবে যারা নগ্নপদও ছিল এবং যারা যাদের পায়ে জুতা ছিল না এবং যারা পোশাক পরিধান করবে লজ্জাস্থান থাকবে সেই সামর্থ্যটুকুও যাদের ছিল না যারা সেই মরুভূমিতে পাহাড়ে জঙ্গলে তারা মেষ চুরি খেতু এই সমস্ত লোকগুলি অর্থসম্পদের প্রতিযোগিতায় নেমে যাবে এবং তারা মালদার হয়ে যাবে ইয়থাতফিল বুনিয়ান অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতায় লেগে যাবে আজকে সেটাই হয়েছে আমাদের সামনে এই আলামত প্রকাশমান মানুষ আজকে দুনিয়ার পিছনে এমনভাবে লেগেছে এবং এই সম্পদহীন মানুষেরা আজকে সম্পদশালী হয়ে নেতৃত্বের স্থানে বসে সবখানেই ফসাদ সৃষ্টি করছে মানুষ এমন একটা জাতি যাদের হাতে সম্পদ হয় মঙ্গল না হয় অমঙ্গল সম্পদ মানুষকে মঙ্গলের পথে নেবে অথবা তাদেরকে অমঙ্গলের প্রতি ধাবিত করবে রসুলসল্লাহ আলী সাল্লাম আস আমি আনু ইসলাম গ্রহণ করতে আসলে তাকে বলছিলেন যদি সত্যিকার নেক বান্ধা হয় তার জন্য মাল হোয়া ভালো কিন্তু আবার আল্লাহ রব্লা আলমিন বলছেন মাল সম্পদ পরীক্ষা মাল সম্পদ মানুষকে ধ্বংসের দিকে ধাবিত করে জন্য রসুলসল্লাহ আলিউসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে একদল মানুষ তাদের অর্থলুপ লালসা তাদেরকে এমনভাবে পেয়ে বসবে যে তারা সলাাত আদায় করবে না যেমন মক্কার সেই ব্যবসায়ী উবৈবনে খালফ সম্পদের পিছিয়ে লালায়িত হয়ে থাকার কারণে সে ইমানদার হতে পারে নাই বর্তমান জমানায় এমন মানুষ আসবে যে মানুষগুলি অযোগ্য অথচ সম্পদ নিয়ে তারা নিজেরা পরস্পরে সম্পদের আধিক্যতার লড়াই করতে থাকবে কার কে কত বেশি মালদার হবে কার কে কত বেশি সম্পদশালী হবে কার কে কত বেশি প্রভুত্ব বিস্তার করবে এইভাবে মানুষের ভিতরে মনুষ্যত্ব লোপ পাবে পশুত্ব এবং হায়না চক্র মানুষের উপরে প্রভাব বিস্তার করবে সেটি হচ্ছে কেয়ামতের আলামত বর্তমান জমানায় মনুষ্যত্ব দিন দিন তিরোহিত হচ্ছে এবং মানুষ ক্রমশ পশুত্বের দিকে ধাবিত হচ্ছে এই সবগুলি হল কেয়ামতের আলামত এরপর এই আলামতগুলির বিপণন যখন রসুল সাল্লাহ আলিয়াল্লাম দিলেন দেওয়ার পরে সম্মান তালা যে ব্রিজ সেখান থেকে প্রস্থান করলেন যে ব্রিজ যখন চলে গেলেন সাহাবি বলছেন আমি কিছু সময় চুপ থাকলাম অথবা আমি কিছুদিন আর রসুলকে সে প্রশ্নটি করি নেই রসুলের সামনে হয় নেই পরে রসুল সল্লাহ আলী ওসাল্লামের সাক্ষাৎ হল রসুল সল্লাহ আলী সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন এতাদি أمر بلو هي أمر أثدري من السائل يبرسنو كاري كي يبرسنو كاري كي تخون أمر رضي الله عنه بلن جي الله ورسوله أعلم الله بمكتر رسول قانو جنن صلى الله عليه وسلم بلن فإنه جبريل آتاكم يعلمكم دينكم دين هو جبريل عليه الصلاة والسلام إشتسلين تمادر كتمادر دين شكا دور جنو رواح مسلم شوبر يدر একটি কথা সুকভাবে বিচার করতে হবে যে সাহাবাই কারাম রিজওয়ান্লাহে আলহিম আজমাই যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট রবী আল্লাহ রান যাদের যুগ সোনালী যুগ এবং যাদের সম্পর্কে রসুল বলছেন আল্লাহ আল্লাহ আসাহাবি সাবধান আমার সাহাবি নিয়ে তোমরা মন্তব্য করো সেই সমস্ত সাহাবা রসুল সাল্লাহ আলী ইসলামের পাশে থাকতেন এবং তার কাছ থেকে জ্ঞান নিতেন যে বিষয়ে তাদের জ্ঞান নাই সে বিষয়ে তারা কিন্তু অকপটে বলে ফেলতেন আল্লাহ রসুল আলম এই জন্য মহাকিক আয়াল মতে যে কোনো মাস আলা জিজ্ঞাসিত হলে জবাব না জানলে একজন আলেম যদি বলে যে আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন এটাই হলো নিসফুল আলিম তার অর্ধেক জ্ঞানের পরিচয় জ্ঞানী ব্যক্তি তার দলিল ভিত্তিক কথা বলবে দলিল না থাকলে জানা না থাকলে সে দিকে বিষয়টি সে নিষ্পত করে দেবে কিন্তু দুর্ভাগ্য যে রসুলসালাহ আলী আসসাল্লাম অন্য হাদিসে বলেছিলেন যে ইন্না আল্লাহ ইয়াকবুল্লাহ আলিম আল্লাহ আলিম উঠাই নেবেন কিভাবে ছু মেরে যেভাবে উঠিয়ে নেওয়া সেভাবে নয় নেবেন বেকআজিলামা আলামাদেরকে উঠিয়ে নেবেন আর মানুষ ওই জাহেলদের কাছে চলে যাবে যারা কোরআন হাদিস জানে না তাদের কাছে চলে যাবে এবং গিয়ে তারা দৈনন্দিন যে সমস্যায় পড়বে সে মাস আলাগুলি তাদের কাছে জিজ্ঞাসা করবে ওরা জ্ঞান ছাড়া এলিম ছাড়া দলিল ছাড়া প্রমাণ ছাড়া বক্তব্য দেবে নিজেদের প্রভুত্ব বিস্তার করার জন্য নিজেকে বড় বলে জাহের করার জন্য প্রকাশ করার জন্য সে দলিলের পরোয়া করবে না সে ভুল ফতোয়া দেবে জল্লু ও আজল্লু তারা নিজেরা গোমরা হবে এবং জাতিকেও গোমরা করবে সুপ্রিয় দর্শক এই হাদিসটি যেমন ইমাম ইবনে দাকিক বলেছিলেন এটি একটি মৌলিক হাদিস যার ভিতরে ইসলামের মূল বক্তব্যগুলি অতি সুনিপুণভাবে পেশ করা হয়েছে এখাদিসের শিক্ষা অনেক তার মধ্যে আমরা প্রথম শিক্ষা বলবো যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে জীবন জীবনযাপন করা ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর নজাফাত মিনাল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটি অংশ আল্লাহ বান্দার সালাদকে কবুল করবেন না যতক্ষণা সে পবিত্রতা অর্জন করেছে আল্লা বান্দার কোন আবাদতকে কবল করবেন না যতক্ষণ না সে পবিত্র রুজি বা হেলাল রুজি বক্ষণ করেছে সুতরাং এতে স্পষ্ট যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলতে হবে সালাত আদায় করতে যাবেন আল্লাহ বলছেন হজুজিনতা কুমাইন্দা গুল্লি মসজিদে সেখানেও সৌন্দর্য দ্বিতীয়ত যে শিক্ষা অর্জনের একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে প্রশ্ন উত্তরের মাধ্যমে শিক্ষা অর্জন করা হসনতার বিয়ত সুন্দর প্রশিক্ষণের উপায় প্রশ্ন উত্তর মাধ্যমে জিজ্ঞাসা করেন তৃতীয়ত প্রশ্নকারী নিজেকে অত্যন্ত বিনয় ও নম্রভাবে প্রশ্ন করবেন তার প্রশ্নের উদ্দেশ্য থাকতে হবে হয় নিজে জানা অথবা অন্যকে জানানো কিন্তু বিভ্রান্ত সৃষ্টি জন্য আদউতার তার না হয় অতপর ইসলাম ও ইমান এবং এহসান এগুলি পরস্পরে অতপ্রোতভাবে জড়িত এগুলির মধ্যে দিয়ে ইসলামের পরিপূর্ণতা সাধিত হয় আর বান্দা যখন আহসানের সাথে কর্ম সম্পাদন করে তখনই সেটা আল্লাহর কাছে গৃহীত হয় সাথে সাথে এ আইলিম রাখতে হবে যে বিষয়ে আমাদের জ্ঞান নেই যে সমস্ত বিষয়গুলি একচ্ছত্র জ্ঞানের অধিকারী মহান আল্লাহ কোন কোনো নবীকেও বলেন নেই কোনো রসুরকে বলেন নাই কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই সেই মর্মে আমরা চুপ থাকবো নিজের যুক্তি নিজের জ্ঞান নিজের পাণ্ডিত্য নিজের দর্শন নিজের ফেলসাফা দিয়ে সেটাকে বোঝাবার চেষ্টা করব না বুঝতেও আমরা অপচেষ্টা লিপ্ত হব না যে বিষয়ে পারব না সরাসরি বলে দেব আল্লাহ আহ আমার বন্ধুরা বর্তমান সমাজে মুসলিম উম্মা যদি এই নীতিমালার ভিত্তিতে ফিরে আসে এবং প্রত্যেকটি বিষয়ে এভাবে নিজেকে পেশ করে এবং ওসমামানের রসো সাল্লি ইসাল্লামকে আর জিবিলেন যেভাবে প্রশ্ন করেছেন সেভাবেই তারা যদি শিক্ষা গ্রহণ করে সাথে সাথে সাহাবাই কারাম রেজওয়ান যে প্রশিক্ষণ যে তার বিয়েত রসুল সাল আলি ইসমের কাছ থেকে নিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী যে তার জীবন গঠন করতে পারে তবেই তার জীবনটা সর্বাঙ্গ সুন্দর হবে এছাড়া কোনো কিছুতেই সম্ভব হবে না আমরা আজকে লক্ষ্য করছি যে বর্তমান জামানায় কে আমাদের অনেক আলামত প্রকাশিত হয়েছে আমরা অতি নিকটেই ধাবমান হচ্ছে ক্রিয়ামতের দিকে সুতরাং সময় থাকতে সময়ের মূল্য দেওয়া জ্ঞানীর পরিচয় জ্ঞানী ব্যক্তি সময়কে মূল্য দেবে জগতে আল্লাহ রবুল্লাহ আলমিন আখেরাতের ব্যবসা করার জন্য পাঠিয়েছেন ব্যবসার জন্য আপনার প্রয়োজন মূলধন ব্যবসার জন্য প্রয়োজন একটা স্পট ব্যবসার জন্য প্রয়োজন একজন খরিদ্দার আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই দুনিয়াতে দুনিয়া দিয়েছেন স্পট আর এই দুনিয়ায় ব্যবসার জন্য দিয়েছেন মূলধন সেটা হচ্ছে মানুষের হায়া মানুষের জীবন আর এই ব্যবসার মূল খরিদার হচ্ছেন মহান আল্লাহ এজন্য রসুল সাল্লায় আলি ইসলাম বলেছেন কেয়ামতের মাঠে বান্দা তার দুই পায়ের এক পা হেলাতে পারবে না যতক্ষণ না পর্যন্ত চারটি প্রশ্নের জবাব দেবে তার মধ্যে একটি হচ্ছে সে পুরো জীবন কীভাবে অতিবাহিত করেছে তিথি রয়েছে তার যৌবনকালকে সে কীভাবে অতিবাহিত করেছে তৃতীয়টি হচ্ছে তার মাল সে কোন পথে আহরণ করেছে এবং কোন করেছে সুতরাং আপনাকে আমাকে সেই মর্মেই জীবন গঠন করতে হবে আজকের এই হাদিস যেটা অমর্তা আনুকর্ক বর্ণিত হাদিস তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তিনটি একটি হচ্ছে ইসলাম আরটি হচ্ছে ইমান আরটি হচ্ছে এহসান আমাদেরকে ইসলাম বুঝতে হবে ইমান বুঝতে হবে এবং অহসানের সাথে প্রতিটি কর্ম সম্পাদন করতে হবে তবেই আমরা নিজেরা বিষয়টাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব এবং পারলেই আমরা একজন খাঁটি মুসলিম হিসাবে পরিগণিত হবো যখন আমি মুসলিম হিসাবে পরিগণিত হব আমার আবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারলেই দুনিয়া ও আখ্রাতের সফলতা আজকে দুনিয়া এই ব্যবসায় এসে আজকে যদি আমরা আমাদের মূল দণ্ডাই যদি হারিয়ে ফেলি অর্থাৎ আমাদের পুজিটাই যদি আমরা নষ্ট করে ফেলি আমাদের জীবনটা আমাদের যৌবনটা এটা যদি আমরা বেজায় নষ্ট করে ফেলি আমরা যদি পরকালে জবাবদেহিতার বিষয়টাকে সম্পূর্ণ ভুলে যাই তাহলে কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য হয়ে পড়বে আমাদের সকলকে সতর্ক ও সাবধানতার সাথে পা ফেলে কর্মসম্পাদন করার চেষ্টা করতে হবে কর্ম কখনো মানুষকে পিছিয়ে রাখে না বরং কর্ম প্রতিযোগিতার মাধ্যমে মানুষ এগিয়ে যায় যেমন সাহাবাই কালাম রিজুয়ান্লাহ আলিম আজমাইন তারা নেকির কাজে প্রতিযোগিতা করতেন কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারতে আল্লাহ রবীন্দুল যেমন বলছেন ফাস্তাবে তোমরা নেকির কাজে প্রতিযোগিতা করো তাই সেভাবেই তারা প্রতিযোগিতা করতেন আমি আজকে এই আলোচনার শেষে এসে আপনাদের সকলকে এটুকু বলবো যে হাদিসটিতে যার মূল বিষয়গুলি আমরা আবার ফিরে তাকাই যে ইসলামটা কি করে বুঝতে হয় এবং কি করে বোঝাতে হয় কি করে জাতির কাছে ইসলামটাকে তুলে ধরতে হয় কি করে জ্ঞান অর্জন করতে হয় এবং জ্ঞান ব্যতীত স্বচ্ছ জ্ঞান ব্যতীত আমল করলে যে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সে বিষয়টি আমাদেরকে এই হাদিস শিক্ষা দিয়েছে এবং হাদিস আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ইসলামটা কি জিনিস এবং সাথে সাথে শিক্ষা দিয়েছে যে ইসলামটা আমাদের ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনকে সুগঠিত করে আমাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্যে আমাদের মঞ্জিরে মকসুদ সেখানে পৌঁছাবার জন্য আমাদের জন্য এসেছে ইসলাম আমাদের জন্য আমাদের কল্যাণের জন্য ইসলাম এমন সব বিষয়ে হালাল করেছে যা আমাদের জন্য উপকারী এমন সব বিষয়ে হারাম করেছে যা আমাদের জন্য ক্ষতিকর এই ক্ষতিকর বিষয়টিকে বিরত থাকার চেষ্টা আমাদের করতে হবে এবং আমরা সলাাত শিয়াম সহ যে কইটি আবাদত করি না কেন প্রত্যেকটা আবাদত আমরা যেন নিষ্ঠার সাথে এখলাসের সাথে করতে পারি এহসানের সাথে করতে পারি এবং আমরা যেন নিজেরা ক্রিয়ামতের এই কঠিন পরীক্ষায় নিজেদের ইমানকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পারা যায় আমরা সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে চলার তৌফিক দান করুন এবং ইসলাম ও ইমানের মৌলিক বিষয়গুলি পূজার এবং বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যেন বিভ্রান্তিকর বিষয় থেকে হেফাজত করেন যারা ইমান ও আকিদা নিয়ে বিভ্রান্তি আমাদের মধ্যে ছড়িয়ে দেয় সেগুলি থেকে যেন আমরা সাবধান ও সতর্ক থাকতে পারি মনে রাখব যে আমরা যদি আমল করি তবেই আমাদের ইমান বৃদ্ধি পাবে আর যদি আমরা আমো চাই দিই আস্তে আস্তে আমাদের ইমান লুপ পেতে থাকবে এক সময় আমরা ধ্বংসে পরিণত হব আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এই মৌলিক নীতিমালার ভিত্তিতে জীবন পরিচালনার তফিক দান করুন এই প্রার্থনা রেখে এবং সকলের খৈর ও আফিউত কামনা করে আজকের মতো এই দর্শ এখানেই সমাপ্ত করছি হাজা নবীন মহম্মদ ওয়াই ও সাহবহী ওবরারাকসাল্লাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 তার সমতুল্য কোনো কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল কোরআন পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো